আবু হুরাই রাহ রদিলাহতালু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ সলাতে দাঁড়ালে শয়তান এসে তাকে সন্দেহ ফেলে এমনকি সে বুঝতে পারে না যে সে কত রাকাত সলাত আদায় করেছে তোমাদের কারও এ অবস্থা হলে সে যেন বসা অবস্থায় দুটি সাজদাহ করে